ولا ضد له ولا نبض له ولا حد له ولا عدل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدًا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ إِلَى كَافَّةِ النَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كثيرا كثيرا اما بعد فاعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا بجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى القعبين সদা কহলা নি মুদাক হুন্ হাম্মদিনা আলি সইদিন কমা ইমা আলি সইদিন ই রহী ইন্নকিদম মজি অবহিমি সইদিন ইন্নক হামিদম মজী মোহান অবুলালে লক্ষ কোটি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন একাদেমের ষ্রষ্ঠ নম্বর ফার সুরাই মায়দার থেকে একটি আয়াত এবং হুজুরফাজ সাল্লু আলহি আসাল্লামের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাফিজি ইল্লা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত নামাজ আহাম্মুল আবাদত কেয়ামতের দিন সর্বপ্রতম নামাজের হিসেব নেওয়া হবে আবু হাসিল কেয়ামত সাল হিসাব যেহেতু সর্বপ্রথম নামাজেরই নেওয়া হবে এর দ্বারা বোঝা গেল নামাজ সবচাইতে ইমানের পরে গুরুত্বপূর্ণ একটি অ্যাবাদ নামাজের জন্য ওজুর প্রয়োজন আল ওজু মিফতা হুসলা ওসলা তু মিফতা হুল নামাজের সাবি ওজু আর জান্নাতের সাবি নামাজ জান্নাতে যেতে হলে নামাজ লাগবে আর নামাজের জন্য অজু লাগবে জান্নাদের জন্য নামাজ যেমন নামাজের জন্য অজু তেমন যার অজু যত সুন্দর হবে যত ভালো হবে তার নামাজ তত সুন্দর হবে এজন্য জন্য হাদিসের মধ্যে শুধু অজুর কথা বলেন নাই আল্লাহ করেছেন পাঁচ সানাল গজু আর যে ব্যক্তি অজু করে তো করে সুন্দরভাবে করে অজু যার যত বেশি সুন্দর হবে নামাজ তার তত বেশি সুন্দর হবে এই জন্য আমরা সুন্দরভাবে অজু করার চেষ্টা করি বলতে পারেন কিভাবে অজু করলে ওজু সুন্দর হবে হুজুরফাদ সাল্লাহ আলহি আসাল্লামের বাতলানো নিয়ম অনুযায়ী যদি আমি আর আপনি উজু করি তখন আমাদের উজু সুন্দর উজু হবে আর যদি শুধু ফরজ আদায় করলাম কিন্তু নবীর সুনমতের তোয়াক্কা করে নেয় ওজু হবে ঠিক কিন্তু সুন্দর অজু হবে না ওযুতে চার ফর আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াজ করেছি চারটি ফরজের কথা আল্লাহ ফোরানে বলেছেন তোমরা যখন নামাজের ইচ্ছে করবে ফাগসিনু উজু হাকুম তোমরা তোমাদের চেহারা দৌত করবে ও আইডিয়াকুম এবং উভয় হাত দৌত করবে এবং ফাঁ ধুত করবে টাকনু পর্যন্ত এই চারটি কাজ যদি কোনো মানুষ করে তখন তার রজু হবে কোন মুক্তি ফতুয়া দিবে না যে সাই করার পরে তার রজু হয় নাই কোন মুক্তি ফতুয়া দিবে না সব সকল মুক্তি বলবে যে তার রজু হয়েছে যদি চারটি জিনিস করেছি কিন্তু নবীর আরো কিছু নিয়ম আছে বাতলানো এগুলো আমরা আদায় না করি তাহলে ওজু হবে ঠিক তবে সুন্দর ওজু হবে না আমরা সকলে চাই তো আমাদের উজুটি সুন্দর হোক কি বলেন চাই না সকলে আমরা চাই এই জন্য আমি স্বল্প সময়ে ওজু কিভাবে সুন্দর হবে ওজুতে কয়টি সুনত আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ওজুতে আঠারোটি শূন্যত একবার সহজ নুরানি মক্তবে ছেলেরা ফলে নিয়ত করা এক নাম্বার অজুর শূন্যত নিয়ত করা আমি অজু এই জন্য করতেছি যে অজু দ্বারা আমার জন্য নামাজ বৈধ হবে এবং আল্লাহর নৈ করতে আমি অর্জন করতে পারব। এ ধরনের মনে মনে এরা তার কলপ অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে মুখ দিয়ে আপনাকে আরবিতে একটা নিয়ত আসে ও নিয়ত করার কোনো। প্রয়োজন হবে না যেহেতু আমরা আরবি ভাষা জানি না এই উচ্চারণে আমাদের ভুল হতে পারে এই জন্য মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আমি এই জন্য করিতেছি যাতে করে আমার জন্য নামাজটা বৈধ হয় এবং এই অজুর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি মনে মনে একটু আমরা নিয়োগ করব এক নাম্বার সূন্যত ওজুর আগে মেথ করে নিব আমরা এটা আমি প্রায় সময় আপনাদের সম্বন্ধে আলোচনা করি মেসোয়াজ করা এটা নবীর সুনত এমন সুনত জিব্রিল আল্লাহ সালাম আল্লাহর নবীর জীবদশায় নবীজির কাছে চব্বিশ হাজারবার তাশরিফ এনেছেন যতবারই তাশরিফ এনেছেন ততবারই মেথওয়াজ করার জন্য জিব্রিল আল্লাহর নবীকে বলেছেন অন্যান্য শূন্যতের কথা কিন্তু এতবার বলেন নাই মেসোয়াকের কথা যতবার জিব্রিল আল্লাহর রবিকে বলেছেন এই নবী বলেছেন লাগত যেহেতু যতবারেই এসেছে ততবারে মেসোয়াক করার কথা বলেছেন এই আমার বয় হচ্ছে আমি যেন আমার মুখের অগ্রবাদ ছিলে ফেলবো এবার নবী সবসময় মেসোয়াক করতে চলার তুলনায় সত্তর গুণ বেশি সবাব যে নামাজের জন্য মেশওয় করা হয় না যে নামাজের জন্য মেশওয় করা হয় নাই আর যে নামাজের জন্য মেশওয় করা হয়েছে সত্তর গুণ ডিফারেন্স হয়ে যায় মেসোয়াজ করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সবাব পাওয়া যায় হাল্লা কি মধ্যে পাওয়া যায় মেসোয়াতে অনেকগুলো লাভ একবার সবচাইতে ছোট যে লাভ মেসোয়াজের মধ্যে সর্বনিম্ন স্তরের লাভ মৃত্যুর সময় কালিমা শরীফ নসীব হওয়া আপনি যত বড় হলি হন যত বড় ফির হন সকলেরই মনে একটা তামান্না থাকে যে আমি ইম্যান নিয়ে মরি সকলের একটা তামান্না থাকি কিনা কারণ ইম্যান নিয়ে যদি মরতে না পারেন আপনার কোন আমল কাজে আসবে না ইমান সবচাইতে বড় দৌলত ইম্যান নিয়ে মৃত্যুবরণ করার জন্য সহজ একটি আমল প্রত্যেক নামাজের অজুর আগে মেসোয়ার প্রত্যেক নামাজের অজুর আগে মেসোয়ার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন অমিম মানা উৎসাহ দাইন্দাল মৌ আপনার যখন আজরাইল আসবে আপনার কাছে মৃত্যুর আগে আজরাইল আসবে আজরাইল আসার আগেই আল্লাহ একদল ফেরেস্তাকে ফাটিয়ে দিয়ে বলবেন হে ফেরিস্তা আমার দন্দাকে কালিমা পড়তে বলো যেহেতু তার এখন মৃত্যু হবে আমার দন্দাকে কালিমা পড়তে বলো যেহেতু তার এখন মৃত্যু হবে কত বড় ফজিলত এই জন্য আমার ভাইও আল্লাহর নবীর দায়মি সুন্নত মেসোয়া সবসময় আমরা করার চেষ্টা করি অনেক সময় মেসোয়া করতে হয় ঘুমের থেকে উঠার পরে মেসোয়া করতে হয় কোনো সমাবেশ কিংবা অনুষ্ঠানে যাওয়ার শুরুে মেসোয়া করতে হয় কোরআন হাদিস করবেন মেসওয়াজ করতে হয় কারণ মানুষ যখন আবাদত করে ইলে হিয়াস আদুল কালিম উত্তয়ীব মানুষের এই আবাদত নেওয়ার জন্য আসমান থেকে ফেরস্তা আসে আসে কিনা বলেন আসমান থেকে ফেরস্তা এসে মানুষের এভাবে উপরে নিয়ে যান আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় মেসওয়াক না করার কারণে তখন ফেরিস্তারা আসবে ঠিক তবে তারা কষ্ট পাবে ফেরেস্তারা কষ্ট পাবে বুজুরগানের দিন থেকে তো এমনও বর্ণনা পাওয়া যায় যেরা জিকির করতেছে জিকির করতেছে হঠাৎ নাকে দুর্গন্ধ আসছে জিকির করা ছেড়ে দেয় কারণ দুর্গন্ধ যখন আসছে এই অবস্থায় ফেরিস্তারা আসবে আবাদত নিতে তো এরাও তো দুর্গন্ধটা পাবে এই জন্য আবাদত বন্ধ করে দিত বাস আর ফেরিস্তারা আয়ত না কষ্ট আর পাওয়ার কোন প্রশ্নই আসে না এই যে কোনো আবাদতের আগে দাঁত পরিষ্কার করে নিবেন গায়ে আঁতর সেন যেটা আপনি ভালো লাগে ওইটা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন যেহেতু ন্যাক কাজ করার পরে এই ন্যাকটা নেওয়ার জন্য ফেরস্তা আসবে যদি আপনার থেকে গ্রাম বের হয় এটা একটু ভালো হবে না এটা একটু ভালো হবে এই জন্য যে কোনো আবাদদের আগে দাঁত পরিষ্কার করবেন আতর সেন ইত্যাদি যে যেটা ব্যবহার অভ্যস্ত ওইটা ব্যবহার করবেন বুঝলাম ওজুর আগে মেসোয়ার মেসোয়ার করে তারপরে অদু শুরু করবেন ওদু শুরু করার আগে বিসমিল্লা পড়া শূন্য বিসমিল্লা শুধু বিসমিল্লা এতটুকু বলতে পারবেন অথবা বিসমিল্লা হিরুর রহমান রহিম এটাও বলতে পারবেন আপনাকে বুঝতেছেন আর শুধু কি শুধু বিসমিল্লা এটাও বলতে পারবেন আর যদি ফুরু বলেন বিসমিল্লাহ হিরুর রহমান রহিম তাও বলতে পারবেন আর হাদিসে আরো একটি ইয়ে পাওয়া যায় যদি বিসমিল্লাহ ওয়াল্হামদুলিল্লাহ বিসমিল্লাহ ওয়াল্লামদুলিল্লাহ বলেন তো একবার ও জুর আগে এতটুকু কথা শুধু বিসমিল্লা আলহামদুলিল্লাহ এতটুকু যদি বলি কোন মানুষ অজু শুরু করে এই অজু অবস্থায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমল্লামায় ফেরিস্তা ন্যাক লিখতে থাকে আপনি একবার অজু করেছেন বিসমিল্লা অলহামদুলিল্লাহ পড়ে ধরুন আপনি দুই ঘন্টায় অজু অবস্থায় ছিলেন পাঁচ ঘন্টা ছিলেন এই পাঁচ ঘন্টা ফেরিস্তা আপনার আমল্লামায় কি লিখবে ন্যাক লিখবে এই জন্য আমার ভাইরা আমরা তো দুই বন্ধু একসাথে গফ করতে করতে ঢুকে বা দুইজন বসছি দুই পাশে ট্যাব চালু করে দিছি ফানি পড়তেছ আমার গল মেসওয়ার পরতে হয় এটা আমি জানি না জানলেও আমার ফকেটে মেসওয়ার্ক নেই হয়তো বলবেন আমি বাসায় রেখে আসছি আরে মানুষ বিদেশ যাবে ফাসপোর্ট আর বিষা নিতেও কি ভুল করে মানুষ ওদের গুরুত্ব আছে কিন্তু মেথওয়াকর গুরুত্ব না এই ভুলে বাসায় ফেলে চলে আসে এখানে ভুল হয় আর দুনিয়ার কোনো কাজে কি হয় না এখানে শুধু ভুল হয় টুফি আনন্না কেন তো হুজুর ইমনা ভুলে তো বাসা রেখে আসছে এটা কেন ভুল হবে আপনার বলেন ফানি ছেড়ে দিছেন বাস ফানি ফুটতেছে ফুটতেছে এই ফানিগুলো উঠেছে টাকা ব্যয় হয়েছে মসজিদের টাকা ধরুন আপনার নিজের টাকায় মসজিদের না আপনার বাসায় টাইপের কথা বলেন এসরাফ ইন্না ইউহিবুল মুসলিমিন অপচয় তারি আল্লাহর বন্ধু নন অপচয়কারীকে আল্লাপাস ভালোবাসেন না হাদিসের মধ্যে আছে তুমি যদি সমুদ্রের মাঝখানেও বসবাস করো অথই ফানি যে সমুদ্রের পুল কিনারা নেই ওই সমুদ্রের মাঝখানেও যদি তুমি বসবাস করো তথাপি ফানিতে অপচয় করো না বলতে পারবেন শুধু সমুদ্রের মাঝখান অতই ফানি পানির অভাব আছে নাকি এখানে দশ বালতি ডাললে গোসল হয় এখানে যদি বিশ বালতি ডালি সমস্যা কি না এটা অপচয় হবে আপনি মৎস্য হবেন অপচয় গাড়ি হিসেবে গণ্য হবেন সমুদ্রের মাঝখানে হলেও অপচয় এটা শরীয় তো অনুমোদন করে না এটা অবৈধ অপচয় যায়নি আর যদি ফানি মসজিদের হয় এখানে তো মসজিদের একটা ক্ষতি করলেন আপনি অপচয় করলেন মসজিদের একটা ক্ষতি করলেন এই জন্য সীমিত ফানি আমরা ব্যবহার করার চেষ্টা করি যাতে করে মসজিদ আমার আর আপনার দ্বারাই কোন ক্ষতিগ্রস্ত না হয় এর প্রতি লক্ষ্য রাখতে হবে বিসমিল্লা অথবা বিসমিল্লাহামদুলিল্লাহ তারপরে দোনো হাতের কবজি সহ তিনদার দোয়া সুনত সকলের হাতের কবজি আছে কিনা আপনাদের হাতে আছে তো কবজি না এই দনো হাতের কবজি সহ তিনবার দোয়া এই হাতের কবজিকে তিন বার ধুতো করবেন এই হাতের কবজিকে তিন বার ধুতো করবেন ধুতো করার পরে আঙুল খিলেল করে নেবেন এভাবে যে বাম হাত বাম হাতকে ডাইনহাতের উপর এভাবে দিয়ে একটা টান মারবেন এই এভাবে বাঁকা করবেন এই একটু বাঁকা করে টান মারবেন এভাবে তারপরে ডাইনহাতকে এই বাম হাতের আঙুলগুলো মিলে এভাবে একটা টান মারবেন আঙুল খিলেল হয়ে গেছে আঙ্গুল খিলেল করা এটা নবী সুন্নত কথা বুঝছেন কিনা বলে কারণ এখানে ময়লা থাকতে পারে আপনার ময়লা থাকার সম্ভাবনা রয়েছে যদি খিলাল করেন তখন জায়গাটা ভিজবে আপনার অজু হবে এটা শূন্যতা হবে আদায় হবে আল্লাহ নাগরুক যদি শুকনা থেকে যায় তদু অজুই হবে না আপনার খাজা মহিনুদ্দিন আজমিরে চিস্তি রহমদুল্লাহ আলাই কত বড় ফির জিন্দা ফির জিন্দা ফির আজ থেকে প্রায় সাত বছর আগের লোক মনে হয় যেন আজকাইলের লোক এভাবে ইথের হাওয়াতে তার নাম ভাসতেছে ময়নুদ্দিন আজমিরি চিস্তি রহমতুল্লাহ আলাই কত বড় ফির একদিন রজু করতে বসেছেন ভুলে আঙ্গুল খিলে করেন নাই ভুলে আওয়াজ আসছে আয় ময়নুদ্দিন হুপের রসুলকে দাওয়া ওর তর্কে শূন্য এসকে রসুলকে দাওয়া ওর তর্কে শূন্য তুমি রসুনের আশেক দাবি করতেছ আর শূন্যত ছেড়ে দিয়েছ এভাবে একটি গায়ে বিয়ে আওয়াজ এসেছি উনার কানে রসুনের মহাব্বত দাবি করো রসুন রসুনের আশেক দাবি করো মহেব দাবি করো আর শূন্য ছেড়ে দিয়েছ তুমি আল্লাহ আমরা তো আঙুল ফিরেন যদি হাত ধোয়াও ছেড়ে দিই এভাবে নামাজ পড়ে আওয়াজ আয়বনি কিনা আয়বনি কিনা এভাবে আওয়াজ আসবে না কখনো এরা আল্লাহর অলি ছিলেন জিন্দা খিলেল সাড়ে দিছে আওয়াজ এসে গেছে এই আমার ভাই ও বন্ধুরা সবাই আমরা নবীর উন্মত নবী প্রেমিক দলে আমরা দাবি করি করার সময় এই শূন্য আমরা আদায় করার চেষ্টা করি আঙুল খিলাল করে নেব আগে ডাইন হাতের আঙুল বাম্মারটা এভাবে দিবে তারপরে ডাইন হাত এভাবে দিবে আঙ্গুল খিলাল করে নেবেন নুব হাতের কবজি সহ তিন ব্যাপার দ্রুত করে নেবেন নাম্বার দুই কুলি করবেন কুলি কুলি করার সময় একটু গড় গড়া করে নেবেন কুলি করা শূন্য প্রত্যেকটি শূন্যতের ব্যাপারে হাদিস আছে আমার বলার সময় না এই জন্য বলতে পারতেছি না তিনবার কুলি করা শূন্যত প্রত্যেকবার গড়গড়া করে নেবেন কথা শুনতেছেন পিছন ওলারা তিনবার নাকে পানি দেওয়া শূন্য তিনবার নাকে পানি দেওয়া তিনবার খেয়াল করবেন দেওয়ার সময় যে বিদ্যা আঙুল আমাদের বিদ্যা আঙুল এবং কনিষ্ঠ আঙুল বিদ্যা আঙুল কনিষ্ঠ আঙুল এভাবে দিয়ে নাকের ভিতরে ঢুকিয়ে একটু নাড়া ছাড়া করে নিবে কারণ হাঁটা সময় আপনার নাকের ভিতরে ধুলাবালি ঢুকতে পারে যখন এভাবে দুটো আঙুল দিয়ে একটু নাড়া ছাড়া করে নিবে নাকটা পরিষ্কার হবে তারপরে সমস্ত মাথার তিন চেহারা সমস্ত মুখ তিনবার ধোত করা শূন্য সমস্ত মুখ তিনবার ধোত করা শূন্য একটা দাঁড়িয়ে র্যাক দেখেন কিনা দাঁতের দাঁড়িয়ে আছে খেয়াল করেন এর একের পরে কানের লতির মাঝখানে একটা খালি জায়গা আছে না এই জায়গাটাও দূত হবে কথা বুঝছেন কিনা এ দাঁড়ির র্যাক র্যাকের পরে কানের লতির মাঝখানে একটা খালি জায়গা আছে সবাই আসেনি কিনা এ জায়গাটাও দিতে খেল খেয়াল করি খবরদার ও করার সময় এভাবে এত তারা তাড়াহুড়ে দিচ্ছেন আপনি টেলিভিশনে বসি যে আধা ঘন্টা দুই ঘন্টা নষ্ট করলেন আর ওজু করতে এক মিনিট সময় নিয়ে আসেন আপনি কারণটা কি ওটা তো গুণের কাজ ওজু সুন্দর না হলে তো নামাজও হবে না আপনার চেহারা দুটো করা ফরক আর তিনবার দুটো করা শূন্য এজন্য খুব খেল করে যাদের মাথা এখানে অগ্রভাগে অনেক চুল থাকে না এটা আর ধোয়া শূন্যত না প্রয়োজনও না কথা বুঝছেন কি না আপনার অগ্রভাগে চুল থাকে না অনেক সময় দেখবেন এটা ধোয়া লাগবে না চেহারার যে পরিমাণ ওই পরিমাণ অনুযায়ী তিনবার ধুতো করবেন প্রত্যেকবারই পুরোবার খেয়াল করেন আমরা অনেক সময় কি করি প্রথমে একবার আমরা ধুলাম পুরে চেহারা ধোয়া হয় নাই কথা বুঝতেছেন না। প্রথমে এক ফান একবার ধুলেন কিন্তু ফুরে চেহারা কি হয় নাই দ্বিতীয়বার আবার ধুলেন এখনো হয় নাই একবার একবারে না তৃতীয়বারের সময় বালাগুলি যদিও তিনবার ফানি দিচ্ছেন কিন্তু দোয়া হয়েছে কয়বার এই জন্য প্রত্যেকবার ফুরে চেহারা দুইতে হবে প্রত্যেকবার ফুরে চেহারা দুইতে হবে এভাবে তিনবার দোনো হাতের কবজি সহ তিনবার ধুতো করা শূন্য দোনো হাতের কবজি সহ তিনবার ধরা উভয় বা প্রত্যেকবার পুরার হাতটা ধুবেন একবার প্রত্যেকবার এমন নয় একবার একবার নিয়ে একটু ধুলেন তারপর আবার একটু ধুলেন তারপর পুরাটা একবার ধুলেন তো একবার না হয়েছে তিনবার তো তিনবার পুরা হাত কি হবে দুইতে হবে এভাবে বাম হাত কণি কিন্তু খেয়াল রাখবেন কোনিও দুইতে হবে কোনও দুইতে হবে এটা ধোয়ার অন্তর্ভুক্ত দুইতে হবে কোন ধোয়ার পরে মাথা মাসে করতে হবে মাতা মাসের পর্ব মাতা মাসের জন্য কিতাবে আসা আবেজাদির সর্ব নেস নতুন প্রাণী নেওয়ার কোনো প্রয়োজন নেই মাতা মাসের জন্য নতুন প্রাণী নেওয়ার কোনো প্রয়োজন নেই হাত করার পরে আপনার হাতে যে অবশিষ্ট বাণীগুলো আছে ওই পানিগুলো দিয়ে মাথা মাথে করবে। তবে মাথা মাথে করতে হলে সমস্ত মাথা একবার মাথে করা সুন্নত আমরা অনেকে কি করি টুপি হাতে নিলাম এই শেষ এমনি একটা টান মারলাম না কথা কম না মারি কি নাই পাবে সি আর ওই তো রাজি কি কোনো না আছে নাকি আমি তো আপনাদেরকে শিখানোর জন্য বসছি আর এক আমার ওইটা এয়া ধুইতেছে এমনি একটা টান মারে অথবা অনেকে তুমি হাতে নেয় না এভাবে হাতে টান মারছে একটা বাচ্চা এইভাবে একটা টান দিল না সমস্ত মাথা একবার মাথে করা শুনল এটা শিখতে হবে নভিজি সাব একরামকে শিক্ষা দিয়েছেন এই যে তিনটা আঙুল এই তিনটা আঙুলকে করেন না একত্রিত করেন ব্যা তুমি মাফ করিয়ে নামার এই শিক্ষা দেওয়ার জন্য বলতেছি একত্রী করে এভাবে এইভাবে একটা টান মেরে পিছন পর্যন্ত নেবেন হাতের তালু কিন্তু লাগবে না এটা কিন্তু লাগবে না এটা পরে এটার কাজ পরে। এভাবে টেনে পিছনে নিবেন নিয়ে তারপরে হাতের তালু যেটা এভাবে টান মারবেন এইভাবে এই পুরা মাথা হয়ে গেছে সমস্ত একবার মাসে করা শূন্য না ওটা ফরক হজে হ্যাঁ আমি শূন্য দিনে আলোচনা করতেছি কেমন সমস্ত মাথা একবার মাসে করলেন কান মাসে করা শূন্য টান কান মাসে করা সুন্নত কান মাসে করে নিব সায় কানকে ফানি দিয়ে এভাবে ধোয়ার দরকার নাই এভাবে কানের কিছু আঁকা বাঁকা আছে জায়গা আছে ওগুলোকে এভাবে টেনে দিই বিদ্যা দুইটা আঙুল যেটা কানের পিছন দিয়ে একটা টান মারবে কান মাসে করা সুন্নত গরদান মাসে করা মোস্তাহাব গরদান সকলের একটা ঘাড় আছে আমরা অনেকে গলা মাসে করি এভাবে টান মারি এ পর্যন্ত নিয়ে আসি এ পর্যন্ত না এখানে আসবে না টানটা হবে এভাবে এইভাবে এই গলার দরকার না গলার কথা বলছে নাকি ঘাড়ের গরদানের কথা বলছে গরদান গলা এই সেট মাছে করার কোন দরকার নেই এভাবে টান মারবে না এইভাবে গরদান মাসে হয়ে গেছে তারপরে ডাইন পায়ের টাকনু সহ তিনবার ধোত করা শূন্যত বাম পায়ের সহ তিনবার ধোত করা শূন্যত এভাবে যদি আমি আর আপনি অজু করি তখন অজুটা সুন্দর অজু হবে আর না হয় এভাবে এগুলো খেয়াল না করে যদি অজু করি অজু হবে ফরজ আদায় হবে তবে সুন্দর অজু হবে না হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সুন্দর অজু কিভাবে হয় ওজুর কিছু আদব বারোটা আদবের কথাও কিতাবে পাওয়া যায় আপনি যখন কুলি করবেন কুলি করার সময় একটা দোয়া পড়বেন কুলি করার সময় একটা দোয়া পড়তে হয় আল্লাহ হুম্মা আইননি আলা তেলা ওাতিল কোরআন অধিক্রিকা অসুক্রিকা ও হস্নে এবাদাতিক কুলি করার সময় পড়বেন আল্লাহ হুম্মা আইননি আলা তেলা ওয়াতিল কোরআন অধিক্রিকা অসুক্রিকা ও হসন এবাদাতিক যখন কুলি করবেন এই দোয়াটা যদি পারেন এটা আদব বলেছে কিতাবে পাওয়া যায় আদব আদাব লু ইসনা আসার বারোটি না কে যখন ফানি দিবেন একটা দোয়া আছে আল্লাহ হোম্মা আরিহনি রহতাল জান্না বলা তুরিহিনি রহতান আল্লাহ হোম্ম আরিহনী রা এহাতাল জানা এহাতার নার নাগে ফানি দেওয়ার সময় এই দোয়াটা পড়বেন আপনারা খুব বড় বিপদে আছেন আমি বুঝতে পারতেছি এই জন্য যে অজুর যে বাবু নিয়ম বলতেছেন আমার মনে হয় এ বাবু ও আমরা পারবো না সুতরাং ঠাক্তুর ভিক্ষে করতে আমার নামাজেরও দরকারি হয়তো অনেকে কইব যে নামাজেরও দরকার নাই যে নিয়ম নিতে আপনি বলতেছেন না এটা মোস্তাহ যদি পারেন পড়বেন এটা এত বাধ্যবাধকতার কিছু নয় মুখে যখন পানি দিবেন একটা দোয়া আল্লাহিও মাতা বিতো করবেন আল্লাহর দরবার দোয়া করবেন আল্লাহ তিনি আল্লাহ ডায়ন হাতে আমার আমল্ নামা দান করো আল্লাহ হুম্মা হাসিবিনী হিসাব আল্লাহ আমার সদ হিসাব দান করুন আল্লাহ বাম হাত যখন দুটো করবেন দোয়া করবেন ওলা তু তিনি কিতাবি মি বিশিমালি ওলামি আল্লাহ কাল কেয়ামতরি দিন বাম হাতে আমার আমল নামা দিও না বাম হাতে আমার আমল নামা বাম হাতে যাদেরকে আমল দেওয়া হবে এরা হবে জাহান্নামি আর ডাইন হাতে যাদের আমল দেওয়া হবে এরা হবে জান্নাতি এর জন্য ডাইন হাত দোয়ার সময় বলবেন আল্লাহ আমার আমল নামাটুকু ডান হাতে দা দিও কেয়ামতরি দিন বাম হাত দোয়ার সময় বলবেন আল্লাহ আমার আমল্লামা বাম হাতে দিও না মাতা যখন মাছে করবেন মাতা যখন মাছে করবেন একটা দোয়া আছে আল্লাহ হোম্মা জিল্লা নিক তাহা তা জিল্লে আর শিখ ইয় মালা জিল্লা ইল আর শিখ আল্লাহ যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না আল্লাহ সেদিন তুমি আমাকে তোমার আরসের নিচে স্থান দিও যখন কান মাছে করবেন আল্লাহর দরবার দোয়া করবেন আল্লাহ হোম্মা জল من الذين يستمعون القول فيتبعون احسنا ايه দোয়াটা বরদান যখন মাছে করবেন তখন বলবেন আল্লাহুম্মা আতিক রকাবাতি মিনান نار আল্লাহুম্মা আতিক রকাবাতি মিনান نار যখন ডাইন পাউতুত করবেন তখন বলবেন আল্লাহুম্মা সাব্বিত কদমাইয়া আলাস সিরাতিYawmat tazillul lagdam বাম হাত যখন বাম পাউ যখন দুতুত আল্লাহুম্মা জাল জামবি মাগফুরা ওয়া সায়ি মাসকুরা ওয়া তিজারাতি লান তাবুর ওযু শেষ হলো আপনার ওযু শেষ করার পর একটা দোয়া আছে দোয়া আল্লাহুম্মা জাল নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু উজু করার পরে কি পড়বেন কালি মেয়ে বলেন একবার আসাদু আল্লাহ ই তারপরে রে এও এসেছে তারপর বলবেন আল্লাহ হুমা জালনি মিনতিন হামদিকা ইল্লা দোয়াটা পড়বেন এত লম্বা দোয়া না পারলে অন্তত কালিমায় শাহাদুকু পড়বেন কালিমায় শাহাদ অজু করার পরে আসমানের দিকে তাকিয়ে অনেকে পড়ে না কোনো প্রয়োজন নেই কালিমায় শাহাদ পড়বেন এত সুন্দর করে অজু করেছেন একটা পুরস্কার তো দরকার আছে আছেন না নাই মধ্যে দুইটা পুরস্কার আপনাদের জন্য ঘোষণা করেছে দুটো পুরস্কার এত সুন্দর করে যখন আপনি অজু করে কালিম্যাচ হাদুকু পড়েছেন হাদিসের মধ্যে আছে নবী বলেন আপনার সারা দেহ থেকে ফানের ফোটার সাথে গুনাগুলো ঝরে পড়ে যাবি নবী বলেছেন আত্মা তা তোমার নোকের দিশ থেকেও গুনাগুলো ঝরে পড়ে যাবে আমার আর আপনার দেহে গুণা আছে না নাই আরে গুণায় আমরা ডুবে আছি সকলে চব্বিশ ঘন্টা অনবরত গুনার কাছে আমরা লিপ্ত এভাবে যদি সুন্দর করে ভাবে অজু করতে পারে আপনার দেহের থেকে পানের ফোটার সাথে সাথে গুণাগুলো ঝরে পড়ে যাবে লোকের নিচ থেকেও ঝরে পড়ে যাবে ইমাম আদম আবুহানিপা রহমতুল্লাহ আলাই অজু করতেছেন উনার পাশে এক যুবক অজু করে তিনি দেখতেছেন যুবক এত সুন্দরভাবে অজু করতেছে যে তার অজুর ফানির সাথে জিনার গুণাগুলো ঝরে পড়ে যাচ্ছে জিনার গুণা ইমাম আদম আবুহানিপ রহমতুল্লাহ ছুককে দেখতে পাচ্ছেন অজু শেষ করে এই যুবককে বলেছে ইয়া সাপ তুবা বা জিনা হে যুবক জেনা থেকে তোবা কর যুবককে বললেন হে যুবক জেনা থেকে তোবা করুবকের গায়ে কম্পন শুরু হয়ে গেল যে আমি জিনা করেছি ঠিক তবে এই পেটা জানলো কিভাবে আমি জিনা করেছি ঠিক তবে এই পেটা জানলো কিভাবে উজুর আপনি কিভাবে জেনেছেন আমি জিনা করেছি আমি দেখতে পাচ্ছি তুমি যখন ওজু করতেছ ওজুর ফানির সাথে সাথে তোমার জিনার গুলাও ঝড়ে পড়ে যেতেছে আমি দেখতে পাচ্ছি আল্লাহাক ওই বা চক্ষু উনাদেরকে দান করেছেন বিদায় উনারা বলতে পারেন অনেক কিছু তারা দেখতে পারেন যেটা আমরা দেখি না বাতি তো হে হারদম্য করা আওয়াজ নেই তা ভাইরা দ্বিতীয় নাম্বার आल्ला नबी जो हेर सहरा क्या कठिन मैदान जख मानुषे मतार र सूर्य चले आस मानुष ग्राम क्यों सातार काटे कारो आडू पानी कारो नबि परी हो जमीन तमार जमीन वो समय आम्मत गलो के डेके डे हाथे हाउस काउसर पानी पान कर সিদ্ধিকার কি বলেন থাকবে আল্লাহ নয় বলেছেন আয় সাহেব তুমি জানো না আমার ওম্মদের একটা বৈশিষ্ট্য হবে যারা রীতিমতো অজু করত যারা অজু করত ওজুর জায়গাগুলো তাদের জলমল ছলমল করতে থাকবে এটা হল এই উন্ম্মতের বৈশিষ্ট্য অজুর জায়গাগুলো ছলমল ছলমল করতে থাকবে যে জায়গাগুলোতে পানি ব্যবহার করেছেন এটা সূর্যের কিরণের ন্যায় চমকিবে আয়সা এভাবে আমি দেখে দেখে আমার উন্মত গুলোকে বের করে নিজ হাতে হাউজ ক্লাসারে পানি পান করা প্রত্যেক নবী তার অম্মতদেরকে পানি পান করাবেন আর আমাদেরকে পানি পান করাবেন আমাদের নবী তিনি এভাবে উন্মতদেরকে চিনবে ওজুর কারণে ওজুর অঙ্গগুলো ঝলমল করবে আমার ভাইরা আমাদের হায়াত কম না বেশি কম এমনি তো সব নবীর উন্মতের হায়াত কম কিন্তু আখির নবীর উন্মতের হায়াত এক আরো কম কমের থেকেও কম আল্লাহ পাক বলেছেন লিয়া আমালা। তার আমল বেশি সুন্দর আমি পরীক্ষা করার জন্য খুব খেয়াল করেন আলোচনা শেষ আমি যাচাই করব কার আমল বেশি সুন্দর আমালা আছেন ওরা বুঝবে আমালা কার আমল বেশি আমি যাচাই করবো এই কথা বলেন নাই কার আমল বেশি আল্লাহ এ কথা বলেন নাই বরঞ্চ আল্লাহ বলেছেন কার আমল আহসান কার আমল সুন্দর আমি এটা যাচাই করব বেশি আমলের দাম আল্লাহর কাছে নাই কথা কোন বেশি আমলের দাম কোন আমলের দাম বেশি যে আমল সুন্দর বলেন যে আমল কি সুন্দর আমলের দাম আল্লাহর কাছে যে আমল বেশি করেছেন ঠিক সুন্দর নয় আমলের দাম নাই অবাক লাগে আমার কাছে সালাম ফিরানোর পরে তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ একবার বলতে হয় এটা পড়া সুন্নত আপনারা পড়েন তো সকলে না যাক ভালো ধারণা জুনু বিল না খয়র আমি ভালো ধারণাই করতেছি আপনারা পড়েন তবে যেভাবে সালাম ছিলাম সাথে সাথে চলে যান আল্লাহ আল্লাহকে ভালো জানে আল্লাহ আল্লাহর হাওলা করলাম আপনাদেরকে ফোড়বেন সকলে এক টাকা দুই টাকা মসজিদে দেন আর না দেন বসে এগুলো পড়বেন কি পড়বেন তেত্রিশ বার টিউশনের থেকে আওয়াজ আসে না তেত্রিশ বার কি তেত্রিশ বার চৌত্রিশ বার বেলে হজুরে এটা পড়লে কি লাভ হাদিসির মধ্যে আসে তোমার গুনা যদি সমুদ্রের ফেনাপো হয় আমি আল্লাহ সেটা ক্ষমা করে দিই লাভ নেই না লস পড়বেন সকলে এখন অবাক লাগে কি অনেক মানুষ এই কনিষ্ঠটা কর হাত দিছে শেষ অটোমেটিক মেশিন চালু করে দিছে দচ্ছে তো কি হয়ে গেছে শেষ তেত্রিশ বা ছয়ত্রিশ ছেষ হয়ে গেছে প্রতারণা করছেন প্রতারক আপনি প্রতারক কার সঙ্গে এ মসজিদের ইমামের সঙ্গে নয় কার সাথে আল্লাহর সাথে প্রতারণা করছেন এক বুজুর্গ বলে তো অন্তকেও বর্তমানে ঠকানো যায় না কথা জান নাকি কেউ কি বর্তমানে কিভাবে এক লোক অন্ধ ভিক্ষে করে ওনাকে টাকা দিছে টাকা পরিমাণ ওই থেকে কিছু কাগজও দেওয়া হইছে কথা বুঝতেছেন কিনা টাকার সাথে সাথে ওই পরিমাণ কিছু কি কাগজ যেটা টাকা নয় আচ্ছা দেখতো আমি তোর কত বেশি কত অন্ধ মানুষ বেশা কিছুই দেখে না এই টাকাগুলোকে গুলোকে এক হাতে নেয় আর কাগজগুলোকে এবার ফালাই দিতেছে কি অন্ধ হেরে কাউ শিখেও দেন করে কাউ কি যে এটা টাকা এটা অন্য কাগজ অন্ধকে পর্যন্ত ঠকানো যায় না আল্লাহরে কেন ঠকাই দিয়েছেন কন তো কন মসজিদে যে সিরা টাকা দেন এটা আল্লাহরে ঠকানো দিছে না আর এক জানুয়ারে মসজিদে একটা জাল টাকা দিচ্ছে জাল টাকা জাল টাকা ওইটা বাঙাই অরিজিনাল টাকা গুলো সে নিয়ে গেছে আর মসজিদে দিছে পাঁচ টাকা কত বড় ফতারক কত বড় বিশ্বাস ঘাতক গাদ্দার আল্লাহর সঙ্গে সে গাদ্দারে গেছে মসজিদের টাকা এভাবে লুমটু করতেছেন না অন্ধকেও ঠকানো কি বিক্ষুবকে এক টাকা দিলে এখন নেয় না রাগ করে দশ পায় বিশ পায় পাঁচ পাই এলাকা নেয় এখন নেয় আর বিক্ষুবকে ঠকানো যায় না আল্লাহ ঠকাইতেছে ফেন মুফতি শহীদুল্লাহ সাহা দরকার মুখের মুখ থেকে শুনেছি উনার এক চাচা উনার সঙ্গে দেখা করার জন্য আসতেন আসার পরে মাগ্রিমের সময় সালাম পিরানোর পরে উনি দূরেঘাত শূন্যত পড়তেছে দুরাঘাত কি শূন্যত পড়ার পরে উনার যে চাচা ওনার সঙ্গে দেখা করার জন্য এসেছে উনি দূরাগাত শূন্য তো পড়েছে দূরাগাত নফলও পড়েছে আবার লম্বা এক মুনাগাতও করছে কিন্তু মুক্তি সই তুললে সব দামার দরজা দি মু এখনো ওই দূর শূন্যতের এক রাঘাতও শেষ হন কথা কর না দু শূন্যতের কি এক রাখাতো শেষ হয় না এখনো কিন্তু উনার চাচার শূন্য তো শেষ নফলো কি মুনা যত শেষ সালাম ফিরানোর পরে চাচা আপনি এত তাই নামাজ শেষ করলেন ঘটনা কি বুঝলাম না কিছু আমার এক রাগাত অবস্থা আপনি করলেন দোয়া একটা করলেন দেখলাম কিভাবে শেষ করলেন এর বাতিল এটা নামাজে পড়ি ছোটকাল ধরিত কি পুজোর আগ থেকে নামাজ পড়া শুরু করছি তো ফটতে পড়তে এটা চালু হয়ে গেছে ফটতে পড়তে কি এর জন্য শুরু করছি আর শেষ হয়ে কম্পিউটার মতো দরালো হলো কি কি করতারা না হতেছে কিনা কার লোকে সভাপতির লোকে কার লোকে আপনার যারা সুনত না পড়ে যান এরা আল্লাহ দেখতেছেন কি না দেখেন না দেখেন নাকি নেতারা টুপি ছাড়া আইছেন নবী সুনত বাদে হেতা করে দেয়েন নাকি আল্লাহ খবরদার নামাজ পড়তে আছে শ্বশুরবাই যাওয়ার আগে এক সপ্তাহ আকদুরি পাঞ্জাবি ডলান টাকা জোগাড় করেন সিএনজি এল আর খবর দিলেন এই অনুষ্ঠানে খেলা শুধু তোর বাবিরা আমি তৈব এক সপ্তাহ আক দূরে আপনার কি প্রস্তুতি নতুন কাপড় যেটা সেটা আর নামাজে আসতে সবসময় পুরাতন যেটা সেটা আপনার বগল থেকে দুর্গন্ধ বের হয় দাঁত থেকে দুর্গন্ধ বের হয় পাঞ্জাবি ইস্তারি করার নাই বড়তে পড়তে একবার অনেক উপর পর্যন্ত উঠে গেছে অনেকে আছে গামছা গাদ্দি গোসন করিতেছে গামছা গাদ্দি না ধরিয়ে এলাম আছে নাকি আপনার এলাকায় কি রে ভাই হোর বাই যাবেন এক সপ্তাহ আগুনি সাজলেন আর আল্লাহ দরবার আয়বেন আল্লাহকে আমরা হর বাইর দেন খারাপ হয়ে গেছে নাকি আল্লাহ দরবার আয়তে অবস্থা গিললাম কথাকে মন অষ্ট নেই মনে হয় সে মন অষ্ট নিল না পুরানা দিচ্ছি কথা করতেছি মন অষ্ট নিলি কি লাভবাহ তাহলে আল্লাহ পাক অধিক আমল চান নাই বরং সুন্দর আমল চেয়েছেন আমাদের কাছে কি আমল কি আমল করবেন আমলটা কি হইতে হবে সবাই বলো না কি হইতে হবে সুন্দর হইতে হবে দাঁড়িয়ে রেখেছেন এটার মধ্যে একটা সৌন্দর্যতা আছে এক মুষ্টি কয় মুষ্টি কর এক মুষ্টির কম যদি আপনি দাঁড়িয়ে ঠিক তবে এর রাখাটা সুন্দর হয় ন কি হয় না সুন্দর হয় নাই কারণ যে আমলে নবীর তরিকে নাই ওই আমল সুন্দর না অসুন্দর হঠাৎ প্রত্যেকটি আমল যদি নবীর তরিকা অনুযায়ী না হয় সেটা সুন্দর আমল হবে নাকি অসুন্দর আমল হবে সেটা অসুন্দর আমল হবে আমার ভাইরা আমাদের হায়াত একবারে কম আগে বলছি কারণ জিন জাতি ওদের হায়ার সবচাইতে বেশি এক হাজার বছর দুই হাজার বছর আমার একটা মুখ থেকে শুনেছি সাহাবি জিন যে জিন আল্লাহর নবীকে দেখেছে ওই জিন নাকি এখনো জীবিত আছে কিভাবে এই কথাটা বলি আলোচনা শেষ করছি আপনারা গড়ি গত সপ্তাহ নষ্ট দেখলাম এ সপ্তাহ নষ্ট ঘটনা কি গত সপ্তাহ গড়িটা বন্ধ দেখলাম এ সপ্তাহ বন্ধ ঘটনা কি আপনাকে মসজিদে আসেন না কেউ আমি তো এখন আরো আধা ঘন্টা ওয়াজ করবো আমার এখনো দেড়টা বাজানো দেড়টা পর্যন্ত আসতে ওয়াজবো এখানে খেয়াল করি খেয়াল করি শেষ এক লোক মসজিদের কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে একবার লম্বা খুব লম্বা এত সুন্দর বডি যেমন পিগার লম্বা দাঁড়িয়ে সুন্দর সাদা একবার সাদা বগার পরে মতো যে পাঞ্জাবি গায় দিছে ওরে বাপরে বাপ এত সুন্দর পাঞ্জাবি কি সুন্দর চকচক করতেছে পাঞ্জাবি সাদা যে বুজুর্গ দেখছে আর নামাজও কি সুন্দর আল্লাহ হত উনি দেখি উনি লোকটা সালাম ফিরায় তার একটু ফত পরিচয় নেওয়ার দরকার আছে তার নামাজ এত সুন্দর চেহারা এত সুন্দর দাঁড়িয়ে এত সুন্দর উনার পরিচয়টা একটু নেওয়ার দরকার আছে আর পাঞ্জাবিটা যে সুন্দর জিজ্ঞাসা করুন কোন টেলে গিয়ে ফাঞ্জাবিটি সিলেছেন দেখতে আমি সিলেতে পারি কিনা সালাম ফিরানোর পরে যাই আদবের সাথে বসে বলছো ভাই আপনার যদি পরিচয় ঢুকতে দেন আমি খুশি হব। আরে এই ফাঞ্জাবিটি কোথায় সিলেছেন বল না ফাঞ্জাবিটি উনি একটু মাথা ঝুঁকাইছে এভাবে ঝুকানো হয় সুন্দর ব্যক্তিটি এভাবে তাকিয়ে তো মানুষ না আমি জিন আমি কি তো ফাঞ্জাবিটি কোথায় ভাই এটা বললে আপনাকে লাভ হবে না এই সুন্দর পাঞ্জাবি কোথায় ছিল সেটা আপনাকে বললে কি কেন লাভ হবে না অবস্থায় আল্লাহ এ পাঞ্জাবির উপর কার দৃষ্টি পড়ছে কথা কনাকা কার দৃষ্টি এই পাঞ্জাবিটা আমার গায়ে ছিল আল্লাহর নবীর দৃষ্টি পড়ছে ত কিভাবে ক একটা সুরায় আছে কোরআন সুরূপের সুরায় জিনিয়া ইলে ইয়া কোন কণ্ঠ আছে আর তেলাওয়াত শোনার পরে এরা সকল কি কজুর আমাদেরকে বয়াত করে মুসলমান মানান তারপরে মুসলমান মানাইল বয়াত হইল ওই যে দিন আল্লাহর নবির তেলাওয়াত শুনে যে সাত দিন লগল নবীর মুসলমান হচ্ছে তো আমি সে সাতজনের একজন আমি সেই সে সাতজনের কিছু কারণ এই পাঞ্জাবির উপর নবীর দৃষ্টি পড়ছে আরে পাঞ্জাবির উপর যদি নবীর দৃষ্টি পড়ার কারণে পাঞ্জাবিয়া তো সুন্দর হতে পারে যে সমস্ত মহাপরিষীদের উপর নবীর দৃষ্টি পড়েছে তারা কত সুন্দর মানুষ সবাইরাও কত সুন্দর মানুষ চিন্তাটা করে আমার ভাইরা জিন হায়াত পয়সে দেড় হাজার বছর দুই বছর আঙ্গের দেশে আসে নাকি কি দেড় হাজার বছর মানুষ আসেনি গড়ায়ু উনসত্তর সত্তর না একটু করতে পারে যাই আমি অনেক আগে পত্রিকায় দেখেছি উনসত্তর বছর উনসত্তর বছর আপনি কি আমল করবেন কি আমলটা করবেন আর বলেন এই জন্য যে করবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন সুন্দর করে হবে কি করতে হবে কখন করবেন সুন্দর রোজা রাখবেন সুন্দর আমল বানর দরকার নাই যেটা করবেন এটাকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন আজকে অজুর সুনত নিয়ে আমি আলোচনা করেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সুনত অনুযায়ী অজু করে উভয় জাহানে দুর্ন হওয়ার তফিক দান করবেন যারা সুনত পায় না সেরা সুনত পায় না